আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি পাত ইসলাম আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটা হচ্ছে জাড়কুব করার বিধান এবং ঝাড়কুব করা কি তা অফুল বিরোধী হম এই সম্পর্কে যখন শেখ মুহম্মদালঈমিনকে প্রশ্ন করা হয়েছে क्ति झाड़फूक रुग्ण्य मानी जादुग्रस्त अथवा रोग तरह से झाड़फूक कुरान आयात दिए दोष ना ए रम को दोर माध्यम जो दोगो हादेशर मध्य एस से गो झाड़फूक कर मध्य को समस्या नहीं কারণ সুর ইসলাম থেকে এই কথা প্রানিত উম যে তিনি তার সাবাইক এলামকে ঝড়ফুক করতেন এবং তিনি যেগুলো দিয়ে ঝড়ফুক করতেন যে দোয়া ইত্যাদি দিয়ে সেটা আমাদের মনে রাখা দরকার جمعتني جاربوكر متي بولتن الله الذي في السماء تقدس اسمك أمرك في السماء والأرض كما رحمتك كما رحمتك في السماء فاجعل رحمتك في الارض أنزل رحمه من رحمتك والشفاء من شفائك على هذا الوجع اعتبرتني عفوا جاربوكرتن হুম কেউ যদি কোনো ব্যথা পেত বা কিছু হতো তখন সে সুস্থ হয়ে যেতেন এরকমভাবে রসুর আক্রমশামের আরেকটা আপনার দোয়া যে দোয়া পরে তিনি ঝাড় বুক করতেন সেটা হচ্ছে বিসমিল্লাহ আর মিনকুল্লি হাসিদিন সেটা তিনি বলতেন मानी आल्लर नामे तुम्हें झाड़पूक कर कष्टदायक समस्त बस्ती अपनर जेको व्यक्ति जे तुम क्षति कर अथवा हिंसुकर जर तुम्हारा तुम्हारे दृष्टि पड़े क्दृष्टि से गुलाो थी तुम्हें झेड़े दीची आल्लाह तुम्हें सुस्त कर दें आल्ला नाम तुम्हें झाड़सी ते अपने झाड़पूक करत এবং এরকমভাবে আছে এরকমও তিনি করতেন যে কোনো যদি কেউ শরীরে কোনো ব্যথা অনুভব করত তো ব্যথার জায়গার মধ্যে তিনি হাত রাখতেন এবং তিনি বলতেন এরকম এবং এটা অন্যকে পরামর্শ দিয়েছেন এরকম করার জন্য যে বিল্লাহি আল্লাহিবা ইজেতি মিনশের রিমা আজিদ ওহাদের অর্থ আছে যে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং তার ইজ্জতের আশ্রয় চাচ্ছি যে যা আমি অনুভব করছি বা যা আমি আশঙ্কা করছি সেটার অনিষ্ট থেকে সেটা তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আরেকটা ব্যাপার এর সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন প্রশ্নকর্তা যে কোনো আয়াত যদি লেখে নেয় এবং সেটা যদি রুগ্ন ব্যক্তির ঘাড়ের মধ্যে ঝুলিয়ে রাখে সেটা কি যাবে तक आयात अथवा जिकिर की लिखे घाड़े मध्य जुलानों क्षेत्र में आलेम मदे मतभेद रहा है क्यों एटे जा क्यों एटे ना जाज बोले एवं विशेषकर जेटा ग्रहणजोग्य बेसि से नाजायेज हवाटा कारण यार सूर आकमती आसानी जी को आयत लेखे एरक घाड़े जुलिए दें বরং যেটা আসছে তার পক্ষ থেকে সেটা হচ্ছে ঝাঁট ভোগ করা যেটা আমরা ইতিপূর্বে বললাম হ্যাঁ তবে আপনার আয়াত এবং দোয়া যদি ছুলিয়ে দেয় আপনার রোগাক্রান্ত ব্যক্তির ঘাড়ের মধ্যে অথবা তার হাতের মধ্যে অথবা তার বিছানার নিচে তার বালুষের নিচে রেখে দেওয়া হয় এই জাতীয় এটা কিন্তু আপনার নিষিদ্ধ কর্মকাণ্ড এরকম যদি কেউ করে ফেলে হুম এটা হচ্ছে বিশুদ্ধ কথা কারণ এটা রসুল আকরাম সুসলাম থেকে আসেনি এবং কোনো ব্যক্তি যদি এমন কোন জিনিসকে কারণ মনে করে যে ক্ষেত্রে আপনার অনুমতি নেই তাই পরিগণিত হবে হবে কারণ সে এমন কিছুকে কারণ বানানো যেটাকে আল্লাহ কারণ বানাননি সুতরাং এইভাবে করা যাবে না এখন আরেকটা কথা সামনে আসে আরেকজনে প্রশ্ন করলেন যে ছাড়টুক করা কি তা অক্ষবিরোধী হুম। সেটা আরেকটা প্রশ্ন শেখ মুহম দিচ্ছেন যে আল্লাহ সাহান যে উপায় গ্রহণ করতে আদেশ দিয়েছেন সেইগুলো গ্রহণ করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখা মানে এটা নয় যে আপনি কোনো উপায় অবলম্বন করলেন না শুধু আল্লাহ সেটা অবলম্বন ছড়া আপনি তাও করতে পারেন না সুতরাং তাওকুলের সঠিক ব্যাখ্যা আছে উপায় অবলম্বনের পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখা যে আল্লাহ ইচ্ছে করলে উপায় কাজ দিবে সুতরাং আল্লাহর কেউ যদি কোন উপায় অবলম্বন ছাড়া ভরসা করে তাইলে এটা আল্লাহর ক্ষেত্রে একটা আঘাত যে যখন কাজটা হবে না মনে করবে যে না এই আল্লাহর ভরসা করে কোন ফাইনি না যে উপায় অবলম্বন করার জন্য এবং প্রত্যেকটা কারণের সাথে অন্য জিনিসকে সম্পৃক্ত করে দিয়েছেন এবং আমরা এই ক্ষেত্রে একটা প্রশ্নও করতে পারি তিনি বলছিলেন যে সবচেয়েতে বেশি তা করতেন কে সবথেকে বেশি তবুল করতেন আল্লাহ রসুলেন হম এবং তিনি অবলম্বন করছেন কি না ক্ষতি থেকে বাঁচার জন্য সেটা আমাদের দেখার বিষয় তিনি বলেন অবশ্যই যখন কোন যুদ্ধে যেতেন তিনি আপনার বর্ম পড়তেন যেন আপনার নিক্ষেপ থেকে তিনি বাঁচতে পারেন এমনকি উহদের যুদ্ধের মধ্যে তিনি দুটা বর্ম পড়ছেন কেন কারণ সেখানের মধ্যে ভালো প্রস্তুতি নিয়েছেন যেন এই যে উপায় অবলম্বন করা সেটা মানুষ যদি আল্লাহর ইচ্ছা ছাড়া এটা কোনো কার্যকরী হতে পারে না তাইলে তাহলে এতে কোনো সমস্যা নেই বরং এটাই আসল তাইলে এখন আমাদের এই কথার পরিপ্রেক্ষিতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি সে নিজের অসুস্থ হয়ে গেলে নিজের নিজের উপর ঝাড়বুক করতে পারে অথবা নিজের আপনার যারা আছে নিজের রুগ্ন ব্যক্তি নিজের পরিচিতদের মধ্যে তাদের মধ্যে ঝাড়বুক করতে পারে এটা গ্রহণে তারা কুল বেরোতে হতে পারে না হ্যাঁ বরং আক্রমণ সিস্ট্রম থেকে প্রমাণিত যে তিনি নিজকেও ঝাড়বুক করতেন মহাবজার দিয়ে মানে আপনার কুল কুল আকৃদ্ধ ফালাক এবং নাচ দিয়ে এবং তার থেকে এটাও প্রমাণিত झड़फूंकुल्कुल चिंतारे सर जा दर्षन এমনিতেই যেই কোনো উপায়কে উপায় হিসেবে ধরে নেওয়া এবং আল্লাহর ইচ্ছা দিন মনে করা এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা সেটা অবশ্যই তবকুল হ্যাঁ এটাই হচ্ছে আসল তবকুরের রহস্য কথা আল্লাহ তক সম্পর্কে বুঝার তো এই দিন ওসল্লাহ আলী আহমদ আলা আলী ওসালামে জিন